ইবনু আব্বাস রাদিল্লাহ তালাহ আহ্ন হতে বর্ণনা করেন যে নবী সাল আলহ সাল্লাম ও মাইমুনা রাদিউল্লা আনহা একই পাত্রের পানি দিয়ে গোথল করতেন আবু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন ইবনু উনায়না রহমাতুল্লাহ তার শেষ জীবনে ইবনু আব্বাস রাদুল্লাহ তালাহ আনহু এর মাধ্যমে মাইমুনা ওয়াদি আনহা হতে তা বর্ণনা করতেন তবে আবু নুয়াইম রাজিউল্লা তালা আনহু এর বর্ণনায় কি